তৃতীয় অধ্যায় কোষ্ঠীগণন প্রেম ধন রতন প্রসার দেখ গোরা ও বাজার হেন মতে প্রভুর হইল অবতার আগে হরি সংকীর্তন করিয়া প্রচার চতুর্দিকে ধ গ্রহণ দেখিয়া গঙ্গা স্নানে হরি বলি যায় নাইয়া যার মুখো হো জন্মেহ না বলে হরি নাম, সেহ হরি বলি ধায় করি গঙ্গা স্নান দশ পূর্ণ হইল উঠে হরি ধ্বনি অবতীর্ণ হইয়া হাসেন দি যমনি শচী জগন্নাথ দেখি পুত্র দুই জন হইলেন আনন্দস্বরূপ কি বিধি করিব ইহা কিছুই নাচ ফুরে আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারেলা সবে যত আপ্তগ আনন্দ হইল জগন্নাথেরও ভবন সচির জনক চক্রবর্তী নীলাম্বর প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে বিপ্র রাজা গৌড়ে হইবেক হেন আছে বিপ্রবালে বলে সেই বা জানিব তাহা পাচে মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে লগ্নে অনুরূপকথা লাগিল কহিতে লগ্নে যত দেখিয়েই এই রাজা হেন বাক্যে তারে দিতে না ঋষিমা বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান অল্পেই হইবে সর্বগুণের অনুধান সেইখানে বিপ্ররূপে এক মহাজন প্রগুর ভবিষ্য কর্ম করে কথন বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন ইহা হইতে হইবে অপূর্ব প্রচার এই শিশু করিবে সর্বজগত উদ্ধার ব্রহ্মা শিব সুক যাহা অনুক্ষণ ইহা হইতে তাহা পাইবে সর্বজন সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে সর্বজগতের প্রেত হইবে ইহানে অন্যের কিদায় বিষ্ণুদ্রোহী যে জবন, তাহারাও এ সুর ঘোজিবে চরণ অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান আবিপ্র এ শিশুরে করিবে প্রণাম ভাগবত ধর্মময় ইহান শরীর দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃভক্তধীর বিষ্ণু যেন অবতরি, লয়েন ধর্ম সেই মত এ শিশু করিবে সর্বকর্ম লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান কার শক্তি আছে তাহা করিতে বাখ্যান ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান যার নন্দন তারে রোহু প্রণাম হ্যানো কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান ইহানে বলিবে লোক নবদ্বীপচন্দ্র এ বালকে জানি হেবল পরমানন্দ হেন রসে পাচে হয় দুঃখেরও প্রকাশ অতএব না কহিলা প্রভুরও সন্ন্যাস শুনি জগন্নাথ মিশ্র পুত্রেরও আখ্যান আনন্দে ভবল বি দিতে চা কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে বিপ্রের চরণে ধরি মিষ্ট চন্দ্রকান্দে সেহ জগন জগন্নাথ পায়ে ধরি আনন্দে লোক বলে হরি হরি দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল জয় জয় দিয়া সবে করেন মঙ্গল तत्णे आईल सकल बद्यकार मृदंग साना वंशी बजएस्त्रीये नर स्त्री नापारि चीनी देवे नरे एकत्र भल मते देवताभ्य धान्य दुर्बा लिया हासि दें प्रभु शि चायु बलिया चिरकाल पृथ्वीते करह प्रकाश অতএব চিরায়ু বলিয়া হইল হাস অপূর্ব সুন্দরী সব সচি দেবী দেখে বার্তা জিজ্ঞাসিতে কারো নাই মুখে শচির ও চরণ ধুলি লয় দেবীগণ আনন্দে সচির মুখে নাই সে বচন কিবা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে লোক দেখে শচীগৃহে সর্বনদী আয় যে আনন্দ তাহা না যায়। কি বা গঙ্গা তীরবধি সর্বলোক হরিধ্বনি করে জন্মযাত্রা মহোৎসব নিসায় গ্রহণে আনন্দে করেন কেহ মর্ম না হি জানে চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মাদি এতিথির করে আরাধনা পরম পবিত্র তিথি ভক্তিস্বরূপিনী জহি অবতীর্ণ হইলেন দ্বিযমণি নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পৌর্ণমাসী সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় এতেকে এই দুই তিথি করিলে সেবন কৃষ্ণভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন ঈশ্বরের জন্মতিথি যেহ্যান পবিত্র বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কবু দুঃখ নাহি তার জন্মে বা মরণে শুনিলে চৈতন্য কথা ভক্তিফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর গৌরচন্দ্র মহেশ্বর এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তীরভাব মাত্র কহেবেদ চৈতন্য কথা আদি অন্ত নাহি দেখি তাহান কৃপায় যে বোলান তাহা লিখি ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার ইথে অপরাধ কিছু নহু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান বৃন্দাবন দাসতছু পদযুগে গান ইতি চৈতন্য ভগবতে আদি খণ্ডে শ্রী বনন কোষ্ঠীবর্ণবর্ণ নাম তৃত্যায়ে